प्रत्येक घरे घरे विजय कर মানুষ কি হয়ে গেছে নিজ থেকে মুসলমান হয়ে গেছে। বরং মানে এর ধারাটা এত দ্রুত গতি পাইছে। এত বেশি চালু হয়েছে যে কোনো কোন শাসকের আমলে শাসকরা নিষেধ করে দিয়েছে যে অমস্থীরা মুসলমান হলে তাদের উপর থেকে যে জিজিয়া কি হয়ে যেত বাদ হয়ে যেত এটা কি হবে না বাদ এটা স্বাভাবিক নিয়ম যে অমুসলিমরা মুসলিম দেশে থাকলে তারা জিজিয়া দেওয়া থাকবে যদি সে মুসলমান হয়ে যায় তার উপর তার কি থাকে না থাকে না কোন শাসকের সময় এমন হয়েছে ঘোষণা করে দিচ্ছে যে কোন অমুসলিম যদি মুসলমান হয় তার থেকে জিজিয়া কি হবে না রহিত হবে না সরকারের ঘরের ট্যাক্স হিসাবে তার জিজিয়া হিসাবে যা দিতে দিতে হবে তাহলে অনেকটা ইসলামে আসার পথে সে একটা কি সৃষ্টি করে দিল বাধা সৃষ্টি করে দিল না রোহিত হয়ে যা এটাও তো ইসলামের প্রতি একটা আকর্ষণ সেই বাধা সৃষ্টি করে দিয়েও তারা ইসলামে ঢুকা থেকে মানুষদেরকে কি করতে পারে না ইসলামের বিধানটা প্রতিষ্ঠিত ছিল এই জন্য আল্লাহ দেন এই ক্ষমতাটা পিতালের পরে এই যুদ্ধ জেহাদের পরে সহজভাবে যদি দিয়ে দিতেন তাহলে এটার কি না সদর হইতো না আর বৃত্তি গুলিও এমন সংশোধন হয়ে আসতো আমাদের আগে যেটা বলতে অযোগ্য যারা আল্লাহর পথে নিহত হয়েছে অন্য একদিন আলু ফিসাবিল্লাহী যারা আল্লাহর পথে যুদ্ধ করেছে যেহেতু যুদ্ধদের মধ্যে যারা নিহত হয় মর্যাদা তাদের এই জন্য তাদের নাম নিয়ে ওই যারা গেছে তাদেরকেও কি করা তাদের যুদ্ধে তাদেরকে পরিভাষায় অলঙ্কার পরিভাষায় এটাকে বলা হয় তাকলিব তাকলিব অর্থ হইলো যে সমশ্রেণীর দুইটার মধ্যে থেকে একটার নাম নিয়ে আর কি কি করা হয় ব্যক্ত করা হয় একই শ্রেণীর দুইজনের মধ্যে থেকে একজনের নাম নিয়ে দু কি করা হয় ব্যক্ত করা হয় এটাকে কি বলা হয় যে বেশি অগ্রসর ই এর মধ্যে যেমন নাকি হানাভিমাজ আবহানিফা রহমান আর আব রহমতুল্লাহ কি্তাদা শাইফ বলা হয় না এই জন্য ওনাদেরকে একত্রে কি বলা হয় শাহ বলে দেওয়া হয় আবু আবু কিন্তু ছাত্র আবার যখন মোহাম্মদ রহিমার সাথে ওনাকে উল্লেখ করা হয় তখন কি বলা হয় সাহেবান সাহেবান উনি ছাত্র কিন্তু এখানে ছাত্র হওয়ার মধ্যে অগ্রসর সবচেয়ে ছাত্র ছাত্রত্বের দিক দিয়ে মুহম্মদ রহিম আর উস্তাদের দিক দিয়ে দিক দিয়ে এই জন্য এই আবু ইউসুফ এই জন্য ওনার সাথে আবু রহমতালকে উল্লেখ করলে সাহেব আনোজন এটা আর একটা পরিভাষা এখানে কত যারা নিহত হয়েছে যুদ্ধে আর যারা নিহত হয় নাই নিজেদের যান নিয়ে ফিরে আসছে এই দুইজনের মধ্যে মর্যাদা কার বেশি হয়েছে তার মর্যাদা কি তারা যেন নিজেদের পুরস্কারের দুই তৃতীয়ংশ নগদ পায় ফেললো আর তার জেহাদে শরীফের কতটুকু রয়েছে আর যার সব শেষ হয়ে গেছে সে যে গেল পরিপূর্ণটা সে যে তিন বাকের এক ভাগ পাইছে তার তুলনায় অগ্রসর না এই জন্য ওই পরিপূর্ণ লাভকারীদের নাম দিয়া উভয় দলকে উভয় শ্রেণী কি কি করছেন আল্লাপ আর কোরআন কারিমের ওই কেরাত গুলো সেগুলি মুস্তাকল আয়াতের হোক কেরাতে সাবা আছে যত ভাবে উচ্চারণ হয় সে ক্যার থেকে যে বিধানটা সাব্যস্ত হয় সেটা দুনিয়াতে থাকা অবস্থায় অবস্থা সংশোধন কি এই গোনা থেকে কি করা হেফাজত আল্লাপের ওয়াদা যে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে আমি তাদের আসল আল্লাহ বড় সংশোধনকারী আর কে আছে আর আল্লাহ যদি পায় তাহলে হাতে যখন কে আসবে ক্ষমতা আসবে তখন দেখা যাবে যে ক্ষমতার অহংকারে সে কি যাচ্ছে না তাকে ক্ষমতার এই অহংকায় ধ্বংস করতে আসলে এখন দরকার হইলো এই যোগ্য ব্যক্তি নিজেরা পরি একটা দিক বুঝে আর একটা দিক বুঝে না গুরুত্বের সাথে আগায় যায় এমন লোক আসলে দরকার অভাবই হইল এটা আমাদের যে পরিপূর্ণ সব দিক গোছানো সংখ্যা কি কম এরপরে আল্লাহ সবার যোগ্যতা ক্ষমতা সমান দেননি যাদেরকে আল্লাহ বিশাল ক্ষমতা সম্পন্ন বানাইছেন সে যদি যোগ্যতা নিয়ে অগ্রসর হয় তখন তার দ্বারাই অসম্ভব কি হয়ে যায় সম্ভব হয়ে যায় বিশাল কিছু একটা ঘটে যায় তখন সেই ইতিহাসের মধ্যে জীবিত হয় আর দুনিয়ার ইতিহাস তারা সে লেখা শুরু করে দেয় আসলে তো ওনারা সেই আসলে সেই ওনাদেরকে নিয়েছিলেন আর বাস্তব করে গেছেন পৃথিবীর মানচিত্রের মধ্যে ওনারা দাগ দিয়ে গেছে দাগ রেহে গেছে সব মানচিত্র বাস্তবে মুজাহিদের সামনে দুনিয়ার এই মানচিত্রাইজেশনের বিশ্বাস তো মুজাহিদরা আসলে লাল করে পোষণ করেই কাজ করতেছে সেটাই আর খিল কর্মীরা আলহামদুল্লাহ আসলেও তো বিশ্বায়নের সাথে যুক্ত হয়েই আছে আমার যতটুকু শক্তি দিচ্ছে এই শক্তিটাকে পরিপূর্ণতার মধ্যে কি করা আমার হবে। আর একটা সাধারণ মোবাই না মানে সে যত দুনিয়াবি দৃষ্টিতে কণ্ঠজ্ঞতা সম্পন্ন হোক সে যদি পরিপূর্ণ নিজেরা ব্যবহার করে তার মোকাবেলা করার পুরা পুরো পুকুরি শক্তির পুরো টান বড়দের মোকাবিলা করবে তো সাধারণ বাস্তবে যে মোমেন তার উপর তার ক্ষমতা অচানক প্রতীকের উপর দার্জালের দার্জালিয়া তার উপর বাস্তবায়িত হওয়ার পরে সে বলবে এখন তোর ব্যাপারে আমি আরো কিছু তারা বলে এই কারণে তোমাদের কার ইমান বাড়ছে ওরা আসলে নিজের ইমান বৃদ্ধি কি করে উপলব্ধি করে না কারণ ইমান নেই যে আর বাস্তবে যে মোমেনা আমানু যা দেখুন ইমানদারদের ইমান বৃদ্ধি পায় এবং তারা এটার আনন্দটা উপলব্ধি করে প্রতিটা লেপকের আয়াত দ্বারা প্রতিটা নিদর্শন দ্বারা ইমানদারদের সামনে অগ্রসর হওয়াটাই বৃদ্ধি পায় আর মুনাফিকরা হত বুদ্ধি হয়ে থাকে যে এটা ইমানবার কি হলো দুনিয়াটাকে আসলে বাস্তবে একটা জায়গা বানাইছে আপনি বলেন পুরা পৃথিবীর সবচেয়ে বড় বড় মেধাজ একটা আদনা মোমেনের সমান বুদ্ধি আছে তার হ্যাঁ এ সবগুলোর বুদ্ধি একটা সাধারণ মোমেনের সমান না সমান হলে আমাদের বড় একটা রোগ হলো কি যে আমরা ওদের বার্যিক দুনিয়া এই মধ্যে দেখে আমরা যার কারণে হতাশা আমরা নিজেদের মধ্যে পাই আসলে যদি বিষয়টা ওইভাবে সে আল্লাহর প্রতি বিশ্বাসী না তার তো কোন মূল্যই নাই মাছির মশার পরের মূল্য তার সামনে আমার কি নত হওয়া তার দ্বারা কি প্রভাবিত হওয়া আসলে তাকে এই মশা গুলি কি করতে পারত না হা ভালো জাতি দুনিয়া যদি আল্লাহ দৃষ্টিতে মশার পরের সমপর্যায় হতো কাফিরমিন কাপড়দেরকে এই দুনিয়া থেকে একটি কাফের দিয়ে যত ডাক ডট শানজমক আছে এগুলি এই পর্যায়ে না ওই দৃষ্টিতে যদি গুলোকে দেখে সে কিভাবে প্রভাবিত হবে এটা দিয়ে কুরে ঘরের ভিতরে থেকে পাহাড়ের গোহায় থেকে সে তাদের উপর কি মনে করবে বাচ্চা মনে করবে সারা সার সামনে মাথা নত করা তো দূরে ভেঙ্গ না আমরা তোমাদেরকে এত কিছু দেওয়া যত্ন করবো ভেঙ্গেই ছাড়ছে তারা পারতেন না গণতন্ত্র মেনে নিয়ে নিজেদের রাষ্ট্রটাকে রক্ষা করতে নিজেদের পদ মর্যাদা রক্ষা করতে আল্লাহ পাখের নজর হয়ে যাবে আসলে সেগুলি তুচ্ছ জ্ঞান করবি কি হারাইছেন শেখ হোসামা কি হারাইছে বলেন দেখি তো এখন নেই যদি উনি তাদের কথা মানতেন বা দুনিয়ার বড় একটা কিছু হইয়া যে আমাদের হাতে সে নিহত এটা তো তার জীবন যখন চলেই যাবে যে কি হয়ে শাহাদ ক্ষতিটা করেছে কিছু পর্যন্ত একটা দল যুদ্ধের মধ্যে থাকবে এরা যুদ্ধের মধ্যে থাকবে কেন শত্রু না থাকলে আল্লাপাক এক ধরনের মানুষের দিল করে দিবেন এদের শত্রুতা করার জন্য আর এদের মাধ্যমে এইটা আসলে ওদের কোনো কৃতিত্ব না এদের সেবাই ওদেরকে আল্লাহাকি করছে কুকুর বলি দিয়া দিচ্ছেন যে ওরা পায়খানা ময়লা আবর্জনা খাওয়ার যোগ্যতা তাদের আছে এই জন্য দুনিয়া ওনাদের হাতে না আসার পরেও এর ভুগিতে কি হয়ে যান মত আল্লাহা কই রাখান যে দুনিয়াটাকে তারা পরিচালনা করবে কিন্তু এর দ্বারা কি হবে প্রভাবিত হবে পরিচালনা করবে মুসলমান কিন্তু এটাকে সে কি করবে না নিজের ভিতরে ধারণ করবে না গ্রহণ করবে না সেটার ভূগোলের সাথে এটাই যখন হয়েছে তখন আমাদের জাহাজ কি হয়েছে ডুবে গেছে ভিতরে ভরার পরে ডুবে গেছে নির্লোপ দুনিয়ার কাউকে ফাঁকিয়ে দেয় না উন্নতির জন্য দুনিয়ার আবিষ্কারের জন্য যা যা সুবিধা দেওয়া প্রয়োজন সবগুলি তারা কি করছে এটা তো আল্লাহের নিয়মত এগুলিতে তোমরা কি করো উদঘাটন করো এটা তো শুধু হতে নিষিদ্ধ না নিষিদ্ধ চাঁদে যাও মঙ্গল গ্রহ সারা সমুদ্রের তলায় রাখে আর এইগুলির থেকে যে দুনিয়া বিলাস এটা যদি কাফের মুশ্রিকদেরকে ব্যাপকভাবে দেওয়া হইতে থাকে তখন ওরা গুলামী সাইরা দিয়া আসতে চাইবে নাই গুলামিটা তাদের জন্য মজাদার হয়ে যাবে মুসলমানদের গুলামিটা তাদের কাছে মজাদার হয়ে যাবে বাদশা থাকবে সে ওই নিচু জিনিসের প্রতি কি দিবে না দৃষ্টি দেবে সেইগুলো নিয়ে টানাটানি করবে না ওগুলো ওদের জন্য ছেড়ে দিবে দুনিয়া দুনিয়া দারদের জন্য ছেড়ে দিবে দুনিয়াদাররাও খুশি সবাই খুশি এটা যদি মুসলমান ধরে রাখতে পারতো তাহলে এক শত বছরের মতো হয়ে গেছে মুসলমান কর্তৃত্ব হারা এই জন্য এখন হতাশাটা বেশি এর পর্যন্ত মুসলমানদের মধ্যে এই পরিমাণ কি ছিল না হতাশা মুসলমানদের না না কোনো একটা কি ছিল শক্তি ছিল প্রতিষ্ঠী কমল একখানের সোজা ছিল মুসলমান শক্তির নিয়ন্ত্রণ পতনের সময়টার মধ্যে নিয়ন্ত্রণ দীর্ঘদিন এদের হাতেই ছিল তুর্কিরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পরও ধরছে সেগুলির কারণে পরিণতি হিসেবে আল্লাহ এই শত্রুগুলি ধার করা হয়ে গেছে বাহিরের ধাক্কা গুলো